بسم الله الرحمن الرحيم اذ تطمعون ان يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون উপস্থাপিত হচ্ছে পড়া হইতেছে সবগুলো জালাইনে তো সাদা মধ্যে এইভাবে খেয়াল করো যে এখানে কথা বলতেছে এই হুদিদের হুদিদের হুদিদের এই কিসিম এখানে তাদের একটা সিফাতে জামিমা বয়ন করা হইতেছে এখানে এখানে এটা উদ্দেশ্য কোনো শুধু তারিখ বয়ন করা না উদ্দেশ্য কোনো ওই জমানা শুধু ইহুদিদের মাজামত বয়ন করা না কারণ উদ্দেশ্য হলো কেমন পর্যন্ত সব মানুষকে তাম্বি করা যে এই গুণগুলোর কারণে এই মানুষগুলো খারাপ হয়েছে অতএব এই গুণগুলো যেন তোমার মধ্যে না থাকে এরপর নিজের দিকে দেখানো যে আমার মধ্যে আসে কিনা যদি থাকে তাহলে সাথে সাথে তোবা করা যায় জাহাদি সেটির মধ্যে আসছে নসরিকালিম সাল আলি রাসাল্লামের চেলাওয়াতের বিবরণ আয়সা অথবা উম্মে সালামা দুইজনে যে একজন দিতেছেন তা হাজারে এমন একটা আয়াত পড়তেন যেটার মধ্যে কথা আসত এইভাবে পড়তেন তার তিলের সাথে এটা হলো মামুর বিল আর এই তেলাওয়াত যদি তাদাব বুড়ের সাথে আমরা পুরো অভ্যস্ত হয়ে যাই পুরাণটা যখন তাদাব সাথে একবার শেষ হবে এক জায়গায় একটা কথা বলছেন তিনি মানে এটা আমার দিলে খুব লাগছে উনি বলছেন যে তায়ে একবার উনি গেছেন বয়ান করবেন তো সেখানে তায়েফবাসীদেরকে লক্ষ্য করে বলতেছে যে আপনারা এখানে স্থানীয় মানুষ আপনাদের কাছে কদর নাই যে আপনারা কেমন জমিনের উপর দিয়ে হাঁটতেছেন যে জমিনের উপর দিয়ে একসময় রসুল হাঁটছে আমরা যারা আজমের থেকে আসি আমাদের কাছে এটার কদর হয় কেন কারণ আমরা নতুন একটা জায়গায় আসি খুব আগ্রহ নিয়ে আসি প্রত্যেকটা জায়গায় আমরা খুব ভালো করে মহব্বতের সাথে যাই মহব্বতের সাথে হাঁটি এটার থেকে তিনি নতিজা বের করছেন এই জায়গায় অথবা অন্য জায়গায় কোরআনে করিম এখন আমাদের মধ্যে কোনো আসর করে কেন কারণ কোরআনে কারিমটা আমাদের কাছে মনে হয় যে অনেক পুরানা কিতাব সেই ছোট কাল থেকে পড়তেছি কত বছর হয়ে গেছে মোত্রু নতুন জিনিস কম দামি হলে এটা তারা মোতা হয় তিনি বলেন যে করোনায় কারিম তেল করার সময় প্রত্যেকবার তুমি এটা মনে করো যে করোনায় কালিমটা এখন নাজির হয়েছে এখন আমার সামনে আসছে এখন আমি মাত্র জিন্দিগির প্রথম করি নিয়ে বসলাম যে পাতাটা তুমি উল্টাইলাম ভাবলা যে এই পাতাটা আমি প্রথম মোতালা করার জন্য বসলাম এই এইভূতি নিয়ে বসলে প্রত্যেকটা আয়াত তোমার হেদায়তের জন্য এটা তুমি হেদায়তের জন্য এই জন্য ওই যে বারবার এই কথাটা যে আল্লাহ তারা বলেন যে আগের জমানার কুফারদের সামনে রব্বুল্লা আলমিনের আয়াত পেশ করা হলে তারা মোতা আসছে হইতো কিন্তু তারপরেও তারা বলতো ইনহাদা ইল্লা আসা তীর আউ হওয়ার পরও তারা এটা অবস্থা নিজেদের মাস আয়ের হল নিজেদের আমরা যে সকল সমস্যার সম্মুখীন ব্যক্তিগত হবে অথবা সামগ্রিকভাবে হয়েছি এগুলোর হল থেকে বের করার কখনো চিন্তাও আমাদের মাথায় আসে না সবাই চুপচাপ বসে রয়েছে কিছু ব্যক্তিদের কাছ থেকে আমরা হল বের ব্যক্তিদের কাছ থেকে হল সেটা তো হল সেটাই হবে যদি ব্যক্তিদের হলটা হবটা করোনাকালীন থেকে মাহুজ হয় আর যদি ব্যক্তিদের হল করোনায় কালীন থেকে না আসে সেটা বা এমন ব্যক্তিদের পিছনে হাঁটলে ব্যক্তিরা যদি তাদের অজরের কারণে জান্নাতে যাই আমি ধরা খেয়ে যাবো অন্তত কারণ আমার সামনে তো করেন শ্রীমাস আর তুমি তোমার হিসাবে আল্লাহর কাছে মাসগুলো হইবা না তুমি এটা বলে ছুটে দিতে পারবা যে আমার বয়স কম ছিল কেউ তুমি তোমার বয়স যতটুকু হয়েছে এতটুকুর কারণে শরীয়ত সব হুকুম পালন করার মোকাল্লাফ না তুমি কেউ মোকাল্লাফ না বয়স যাই হয়েছে উনিশ হয়েছে বিশ হয়েছে একুশ হয়েছে সব মোকাল্লাফ না একদমই স্পষ্ট হয় সেখানে কোরআন শিব থেকে না নিয়ে ওনারা যদি হা বলে আমি হা ওনারা যদি না বলে আমি না কোরআন শিব তোমার বোঝার সালাহিয়া আছে তারপরে তুমি এটা বাদ দিয়ে রাখছো এই জিনিসটাকে আল্লাহ তালা নাকের মাজাম্মত করছি যে কোন একজন ব্যক্তিকে এমন ভাবে মানা যে এই ব্যক্তিটা যদি কোন একটা কাজকে বলে তাহলে ঠিক আছে করণীয় মানি তিনি যদি বলে করণীয় না তাহলে মানি কিতা কোরআন আর তখন তিনি হাজির তো এই আয়াত শোনার পরে হাতেম তায়ের হুজুর কে বলতে ইয়ারসুল্লাহ আয়তের মধ্যে তো আমাদের ব্যাপারে বলতেছে ওলামা রাখে আল্লাহকে আচ্ছা বলো তো তোমাদের রহবান যারা ওলামা সোলাহা যারা যাদেরকে তোমরা পণ্ডিত মনে করতে ধর্মীয় গুরু মনে করতে তারা যদি কোন একটা বিষয়কে হালাল বলতো তাহলে তোমরা কি অন্ধের মতো সেটাকে হালাল বলে মেনে নিতে না হ্যাঁ মেনে নিতাম তারা যদি কোনো একটা জিনিসকে হারাম বলতো তাহলে তোমরা কি সেটা অন্ধের মতো হারাম বলে মেল নিত না তো কোনো একজন ব্যক্তি সে জানে না এই যারা জানে তাদেরকে অন্ধভাবে অনুসরণ করা এটা সব ক্ষেত্রে ওই ব্যক্তিকে বাঁচাই দেবে না আমি একটা জানি না জানার মতো যোগ্যতা আমার নাই যারা জানে তাদেরকে অন্ধভাবে অনুসরণ করলাম এই জিনিসটা আমাকে বাঁচাই দেবে কি আসছে এটা তাদের সামনে স্পষ্ট যারা তাদের ইমান আনা না আনা এটা সম্পূর্ণ নির্ভরশীল ছিল ওলামা ইকরামের ব্যাখ্যার উপর ওলামা বলে ইমি কিন্তু এখানে তাই বলে কি উদ্দেশ্য যারা এলেম শেখার চেষ্টাই করে না ও কিছু মানুষের দিকে তাকিয়ে আছে। আবার সেখানে যদি নবস পুরুষ বা থাকে তাহলে তো আরো ধরা খাবে যে ওই লোকের পিছনে চললে ওই লোকের কথাটা মানলে আমার একটা সুবিধাও আছে তাহলে জাহালাতের মধ্যে না কোন বিষয় জানা সবার জন্য ফরজ এই সকল বিষয়ে কেউ যদি জাহেল থাকে তাহলে এই জাহালাতটা তার জন্য ওজন না কোন উন্মতের মধ্যেই না আর এই উন্মতের মধ্যে তো নাই কেন ইসলামটা শুরুই হয়েছে পড়া দিয়ে। ইসলাম শুরু হয়েছে অতএব এখানে না পড়ে কেউ যদি থাকে তাহলে তার হতো ইসলাম শুরু হয়েছে দেখো এখানে কিভাবে মাজামত করতেছে ওলামাইয়াহুদ ওরা সাধারণ পাবলিকদেরকে একটা আশা দিয়ে রাখছে আরে জানাতি তো আমরাই যাবো লাইয়াদা সাধারণ পাবলিক গুলো ওদের আশায় এই আশা নিয়ে বসে রেছে হুদুরাকে মিথ্যা কথা বলবে ওই জন্য তারা তো এই তাদেরকে তো এই আসনেই রাখছিল যে ওলামা একরাম ওনারা এত শ্রদ্ধার পাত্র ওনাদেরকে হাদিয়া তো দেই ওনার মিথ্যা কথা বলবে ধরা খাইছে তো সবাই ধরা গেছে সবাই ধরা হয়েছে না সবাই ঝার্না যাবে না সবাই এই জন্য এই বিষয়টা খুব ভালো করে মাথায় রেখবে তুমি যতটুকু আল্লাহ তাদের আকল বুদ্ধি তোমাকে দিছে বয়স যতটুকু দিছে অতটুকু হিসাবে কালিম বোঝার মোকাল্লা তুমি يكتب أن تتشعر في القرآن في مطلقه في المطلقه في المطلقه يجب أن تكون مقال الله سلام عليكم في الدعام بسم الله الرحمن الرحيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله تبوكي تمرأ شكرا جيدة راتما دل قطع إيمان آنبي أفتطمعون أن يؤمنوا لكم تبوكي تمرأ বা তারপর তারপর কি তোমরা আশা করো যে তারা তোমাদের কথা আনবে এরপর তারা আল্লাহর কালামকে পরিবর্তন করে ফেলতো তা ভালো করে বুঝার পর মিম্বা আদিমা আকালু ভালো করে বুঝার পর অহম ইয়া তারা জানতো যে তারা কাজটা ভুল করতেছে অন্যায় করতেছে তারপরও তারা বোঝার পর সে কালামটাকে পরিবর্তন করে ফেলত আছে হাসিটা দেখো হাসির থেকে বলি তাহলে তোমাদের ইয়াদ করতে সুবিধা হবে বারো নম্বর হাসিটা দেখো ওইটা ওইটি পড়ে দিই আফাতামুল ইস্তেফাম যেটা সামনে আসতেছে আওয়ালা ইয়া আলা সেখানে দেখোা আসছে তিন নম্বর হলো আসুমা ইদামা ও তিনটা হলো এবার হলো যেটা কি হবে ফা এটা হামজা এটাকে মুকাদ্দম করা হয়েছে মানে হামজা আসলে পরে হইতো এটাকে মুকাদ্দম করা হয়েছে হামজাটা হতো পরে কিন্তু এটাকে মোকাদ্দম করা হয়েছে এখন হামজাকে কেন মোকাদ্দম করা হইল কারণ হামজায় সবসময় সদারতে কালামে এই জন্য মাহজুবাই এটা হলো জমহুরের রায় যে কালামের মধ্যে কোনো মাহজুব নাই এখানে ফাটা আসলে ছিল মোকাদ্দম এটাকে মাক্ষার করা হয়েছে হামজার খাতিরে ফা তক মা না মানে ফাটা আগে বা এতটুকু শুধু লেখক উনার মাঝাব হল হেল আলু হেল হামা আসলে জুমলা মাহজুফের উপরে দা হ তারা তোমাদের কথা ইমান আনবে এই যে তারপরও বাংলা এই তর্জমাটা করলে বোঝা দেয় তার আগে যে একটা কথা আছে সেই কথাটা কি এটা বলতেছে দেখো সেই কথাটা হলো আতাস মাউন তাদের কথাটা তোমরা তো শুনলে হামজার অর্থ কিন্তু মিলানোই হবে তোমরা তাদের খবরা খবর শুনলে এই যে আগের থেকে যা হালাত বললো যে ইহুদিদের এই অবস্থা সাথে। এই আচরণ করছে এবং তাদের উপরে আল্লাহ তালা এত নেয়ামত দিচ্ছেন কিন্তু তারপর তারা পুকুরের উপরে বহাল রয়েছে তাদের আহ্বার তোমরা শুনলে তাদের আহ্বাল জানলে এরপরেও কি তোমরা আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে এই মানুষগুলি মোসা আল ইসলামের উপরে ইমান আনার পরে মুসা আল ইসলাম উপস্থিত রেখে তারা পুফুরিতে লিপ্ত হইতেছে আল্লাহর কথা শুনতেছে না এত কিছু শোনার পরেও তোমরা আশা করো যে তোমাদের কথা তারা ইমান আনবে কি উদ্দেশ্য এখানে মুসলমানদেরকে নিরাশ করা যে এই মানুষগুলি ইমান আনবে না আল্লাহ তারা বলতেছেন যে এই মানুষগুলোর হালাত তো তোমরা শুনলে এই মানুষগুলো ইমান আনবে না এই ইমানগুলির উপরে তোমরা ইমান আশা করোনা এরপরে আল্লাহ তারা বলতেছেন যে এই মানুষগুলোর ইমান আনবে না যে কারণটা হলো এদের মধ্যে চার ধরনের লোক চার ধরনের লোকের মধ্যে প্রত্যেকের মধ্যে এমন আলাদা আলাদা কিছু সিফাত আছে যে সিফাতগুলো গুলো তাদেরকে ইমানের জন্য মানে সিফাত প্রত্যেকের ফেরকার মধ্যে এমন একটা একটা করে সিফত আছে যে সিপতটা মানে আচরে আনল ইমান এই জন্য তাদের থেকে ইমান আনা এটা একদম বাই ইমানা এরা ইমান আনবে না এদের ব্যাপারে অন্য যে বিধান আমি তোমাদেরকে দিতেছি সেটা তোমরা কর এরা ইমান আনবে না ইমান আনার আশা ছেড়ে দাও আল্লাহ তিনি লেখেন তাদের থেকে ইমান আনা এটা কারণ তারা বিভক্ত নামটা লিখে রাখো এক নম্বর দুই নম্বর আল মুনা ফেকুন আলহারুল ইমান তিন নম্বর হলো এখানে ফেরকা বলবে চারটা ফেরকার মধ্যে প্রত্যেকের মধ্যে এমন একটা সিপত আছে যে সিপতের কারণে তারা ইমান থেকে দূরে থাকতেছে আর আওয়াম এবারে চারটা ফেরকা এখানে তোমাদের দাওয়াতে তারা ইমান আনবে এই আশা কি তারপরও করো এরপরে শুরু হইতেছে একদম একদম যারা তাওরা আল্লাহর কালাম শুনতো না হু এরপর তারা সেই কালামকে পরিবর্তন করে দিতে তারা ইমান আনবে না তোমরা এই আশাটা করোনা আলী আর সৈয়ালিম তো আসেনি তথ মা উতাবের মধ্যে ও নবরা আছে তার মানে আপনি যদি তাদেরকে দাওয়াত দেন আউ বকর উমর ওসমান আলী রবি অল্লাহ আনমন তোমরাও যদি দাওয়াত দাও তারপরে তারা ইমান আনবে না কি বোঝা যায় মানে কিছু মানুষ দুনিয়াতে এমন থাকবে যে তাদের দাওয়াত দেওয়ার জন্য যদি হুদ নবীও যায় আবকুর রহমান রহসমান আলীও যায় তারপরে তারা ইমান আনবে না অচে এটা থেকে কি বোঝা যায় যে দুনিয়া সব মানুষ সব মানুষ ইমান আনবে এই আশায় আল্লাহ তালার কোন একটা হুকুমকে তা করে এই আশায় আশায় দৌড়ানো সবাই হয়তো ইমান নিয়ে আসবে এটা একদম বোকামি আনবে না বাসে শেষ কথাটা এরপর একাডেমির অন্য জায়গা বেশ স্পষ্ট করে বলছে যে দুনিয়া সব মানুষকে আমি চাইলে হেদায়ত দিতে পারতাম কিন্তু আমি দেব না তুমি এই আশাটা কেন করো যে দুনিয়ার সব মানুষ হেদায়ত হেদায়ত আসবে এটার জন্য আল্লাহর আল্লাহ তাল হুকুম মানার মোকাল্লা আল্লাহর হুকুম মানবো আমরা হুকুম মানতে গিয়ে এরপরে কে ইমান আনলো না আনলো সেটা আল্লাহ তালার উপরে থাকবে মানে কথাটার খোলাসা হলো যে আল্লাহর বান্দাদের প্রতি কাউকে হত্যা করে দিতে হয় তো দাও হত্যা করে আমি তোমাকে হত্যা করতে বলছি সে জাহান নামে গিয়ে কতটুকু জাহান নামে আগুনে জ্বলবে তুমি জাহার কথা শুনে যতটুকু ভয় পাইতেছ আমি বানাই আমার কি এই খবরটা নাই কি আল্লাহর এই খবরটা নাই সেই জায়গায় আল্লাহ কাউকে বলতেছে তুমি হত্যা করে ফেলো সেখানে তোমার মায় লাগতেছে আর এই লোকটা জাহানো আল্লাহ হত্যা করার হুকুমটা দিল কেন তো এই ভাবটা অনেকটা এমন হয়ে গেল না যে হয়ে গেছে কাউকে কারো ব্যাপারে লোক পাঠায় তারা হত্যা করাইতেছে আর সেখানে এই মানুষগুলো চোদ্দশো বছর আগের সেই মানুষটাই এখন এসে গেছে মানুষ তো সেটাই তার চেহারা ভিন্ন নাম ভিন্ন এলাকা ভিন্ন এই মানুষটাই চোদ্দশো বছর আগে থাকলে রসুল পাঠায় তারা হত্যা করতে। আরে এই মানুষটার প্রতি এখন তোমার ভিতরে দরজে উচ্চায় করতেছে যে মানুষটা জাহান্ন হয়ে গেল না এই দরজে তোমাকে নেবে জানাতে নেবে না জাহান্ন দরজ দেখতে তোমরা নুরে পড়ছো না যে উষা রায় বদরের ব্যাপারে হজরত অমর সাহাবিব মহাস এরকম অল্প কয়েকজন সাহাবির রায় ছিল সবাইকে হত্যা করে দেওয়া হবে ছেলে বাবাকে হত্যা করবে বাবা চাচাকে হত্যা করবে আর আকসার সাহাবিদের রায় ছিল যে না ওরা তো আমাদেরই মানুষ পরে আরবুল্লাহ আলমিন আয়েত নাজিল করছেন কাদের পক্ষে উমর আলমের পক্ষে এখানে দেখো অবাক হওয়ার ব্যাপার হলো যে হত্যা করার পক্ষেই আল্লাহ তালা আয়ে নাজিল করছেন পরে হুজুরের আশঙ্কা প্রকাশ করছেন না যে আজাদ এসে পড়তো এই আর এসে গেছে এসে পড়লে আমরা সবাই ধরা ফিরিয়ে দিয়ে শুধু উমর সাহাব এই একজন পাপ করতে দেখো তার মানে আল্লাহ তার মানসাইটা বোঝা গেছে যে এই সত্তর জনকে হত্যা করে দিলি ভালো ছিল আব্বাস তারপরের মেয়ের জামাই তারপর সোহাইল এরকম বড় বড় সাহাবি হয়েছে যাতে তারা পরে বিরাট বিরাট খেদমত হয়েছে এই মানুষগুলো যে মুসলমান হবে পরে দিনের বড় কাজ করবে এই কথাটা হুজুরের জানা ছিল না যেহেতু হুজুরে আলিমুল গাইব না আউবাকরের জানা ছিল না অন্যান্য আম সাহাবিদের জানা ছিল না উমরুদ্দামের জানা ছিল না সাহাদিবনে মোয়াজের জানা ছিল না সবার জানা ছিল না তো সেই ওনারা যারা হত্যার রায় দিচ্ছে সেই হিসাবে ওনাদের থাকার রায় ঠিকই আছে যেটা আমরা তো ওনারা তো জানেন না যে এরা পরবর্তীতে মুসলমান হয়ে যাবে আল্লাহ তালা তো জান আল্লাহ তালা জানেন না তো আল্লাহ তালা জানেন তারা পরবর্তীতে মুসলমান হবে তারপর আল্লাহ তালা মানসাটা এটাই প্রকাশ করতেছেন যে এই মানুষটুকু হত্যা করে দিদি ভালো আল্লাহ তা এই কথা জানেন যে এই মানুষগুলো এদের এরা পরবর্তীতে হবে এই মানুষগুলো সত্তর জনকে হত্যা করে দিলে হয়তো কয়েকজনের জানে যাইতো আরকি এই নজরে ইতিহাসটা পৈলো এরপরে দেখো আমাদের মনোভাব আর ইতিহাসে কি বলো ওই সামনে তোমাদের আসবে আসতে শুরু হয়ে গেছে না ওখানে দেখো ঘটনাগুলো কিভাবে আসতেছে আর আলী একটা একটু করে হত্যা করতেছে সবগুলো তো হত্যাই করতেই পারে এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবো হুজুর সাল আলিয়া তাদেরকে একবারও দাওয়াত দেয়নি একবার দাওয়াত দেয়নি যে ঠিক আছে এখন তো তোমরা নিয়ে এসে না আহাজের ঘটনাটা হাদিসের মধ্যে খুব খুশি হয়েছেন আল্লাহ তো যে মানুষ আজ ফায়সলা দেওয়ার চাইতেছে সেটাই তোমার দ্বারা তুমি সেই ফায়সলাটা দিছো তাদের মধ্যে যারা যুদ্ধ করার উপযোগী তাদের সবাইকে হত্যা করে দেওয়া হবে আতিজি আছেন একজন পরবর্তীতে মুসলমান হয়েছেন উনি বলেন যে আমাকে হুজুরের সামনে আনা হয়েছে ইমনি কাছে রেডি হয়েছেন আতিপুরাজি ওই যেই সাতশো জনের ব্যাপারে ফাইসলা হয়েছে তাদেরকে হত্যা করে দেওয়া হবে তার মধ্যে আতি ইয়াকুরাজি একজন ছিলেন উনি বলেন যে আমাকে হুজুরের সামনে আনা হয়েছে তো আমার রসুল্লাহ আই জরু তো হুজুরে আমার ব্যাপারে নির্দেশ দিছে তারা যেন দেখে আমার মানে তো যখন দেখলো যে এই আমি এখনো বালিক হইনি আমার ছেড়ে দিছে এই পরিস্থিতি তুমি একটু কল্পনা করো তো কেমন হালাতটা এই না বালিক সিলেটার মানোনা দরকার টা কিন্তু সে যদি বালিক হই তো সাথে সাথে তারা হত্যা করে এটাই হলো দিন আমরা আমাদের দিন ধর্মটা যদি রসুল সাল আলী ইসলামের পুরোপুরি হয় তাহলে এর থেকে যদি একচুর সরে যায় বাকি অনেক কিছু থাকলো এটা দিন না এই ঘটনাগুলোকে ওই যেইভাবে রসুল সাল আলী হিসাল থেকে আমাদের পর্যটক আসছে এইভাবে এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করা দরকার তুমি চিন্তা করো এবং একটা হালাত এলে আমি আমি আর তুমি যেভাবে দিনের নিয়ে বসে থাকি আমাদের কাছে মায়া লেগে মায়া লেগে না সাতশো জনকে হত্যা করা হবে ওরা সাধারণ ইয়ুদিরা কোনো অন্যায় করে নেই ঘটনা তো করলে দেখো সাধারণ ইহুদিরা কোনো অন্যায় করে নেই অন্যায় যা করে তাদের মাতগরে করছে মাতগরে অন্যায়ের কারণে এক এক হুকুম এই হুকুমটা কে দিতেছে রহমতুল আলমিন দিতেছে তার মানে এটাই তাদের জন্য রহমত এটাই তাদের জন্য রহমত কাফেরকে হত্যা করা এটা কাফের প্রতি রহমত এই কথাটা কি বুঝে আসে তোমাদের কাফেরকে হত্যা করে এটা তার প্রতি রহমত يَسْمَعُونَ كَلَامَ الله فِي التَّوْرَاةِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْدَمُونَ أَنَّهُمْ مُفْتَرُونَ أَنَّهُمْ مُغَيِّرُونَ دونا دونا الحمزة للإنكار أي দুটো মানে একই রকমের আল হামজাতুল فلاهم আই في তাতমাউ তাদের এটা আশা করো না করো না আশা ফালাহুম সাবিকাতুন ফিল কুফর কারণ ঠিক আছে নরম কথা বলো আর যখন অন্য কিছু করা দাকে সে অন্য কিছুটা এক একটা সাথে একটা না এই কথা বুঝছু বলে যেখানে নরম কথা বলা থাকে সেখানে নরম কথা বলো বলতে আর এরা যখন মুমেনদের সাথে মিলিত হয় এখানে উদ্দেশ্যের মধ্যে যারা ইমান জাহির করছে এরা যখন মুমিনদের সাথে মিলিত হয় ক্বালু আমন্না তারা বলে আমরা ঈমান এনেছি বিআন্না মুহাম্মাদান নাবিয়্যুন ওয়া হুওয়াল মুবাশশুরু বিহি ফি কিতাবিনা আমাদের কিতাবে তো তার সুসংবাদও আসছে ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'যিন তারা যখন একে অপরের কাছে ফিরে যায় তারা যখন একে অপরের কাছে ফিরে যায় ক্বালু তখন তারা বলে এই ক্বালু দ্বারা হলো উৎস হলো রুআসাউহুম এরা হলো ফেরকায়ে সালেসা এই মুনাফিক যারা মুনাফেক যারা মুসলমানদের সামনে নিজেদের ইমান করতে দিয়ে তারা এই যে এই নবীর তারা যে বলে যে আরে তোমাদের নবীর কথা এই নবীর কথাটা আমাদের তাও রাতে আসছে এই কথা বলে ফেলে এই মুনাফেকরা যখন আবার তাদের আসাদের কাছে আসে মানে যারা আসল ইয়াহুদীপ যারা নেপাক করে নাই কি বলে আহুম তোমরা কি মুসলমানদেরকে বলে দিচ্ছ বিমা ওসব কথা তোমরা কি মুসলমানদেরকে ওসব কথা বলে দিচ্ছ ফ্লাইকুম আল্লাহ তোমাদের কাছে ব্যক্ত করেছেন হুকুম পরিণামে তারা তোমাদের বিরুদ্ধে তোমাদের রবের কাছে প্রমাণ পেশ করবে কারা বলতেছে কথাটা তারা বলতেছে যারা তারা মুনাফেকদেরকে বলতেছে মানে মুনাফেকরা যে মুসলমানদের কাছে এটা গিয়ে বলে এটা তারা শুনতে পাইছে যে মুনাফেকরা মুসলমানদেরকে খুশি করার জন্য বলে যে নবীর কথা তো আমাদের কিতাবে আসছে এই কথাটা শোনার পরে যারা ইহু আসা তারা সাধারণ মুনাফেকদারা তাদেরকে বলতেছে নবীর কথা যে আমাদের কিতাবে আসছে যে এটা মুসলমানদেরকে বলো কেন বললে পরে কেয়ামতের দিন তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে না যে এই ইহুদিরা এরা জানতো আমাদের নবীর কথা তারপর মানে এই কথাটা তো বলে ফেলবে বলে ফেলে তখন তো আমাদের কোনো উত্তর থাকবে না অতএব এই কথাটা বলো না তাদের কথাটা মানে আমাদের ঠিক আছে বলো না বলে ফেললে তো ওরা কেমন বলো না যাতে না পারে মানুষ যখন পার্ক করে তখন তার আকলটা একদমই স্বাভাবিক থাকে ভুল হয়ে যায় জানে না যে আল্লাহ আলমুয়া এটা জানে না আল্লাহ সব কিছু জানে জান না কিন্তু কার্য তো তাদের থেকে এমন এমন কাজ প্রকাশ পাইতেছে যেন তারা এটা জানেই না জানে না দেখো যেসব কথা আল্লাহ তোমাদের সামনে তোমাদের কাছে ব্যক্ত করেছেন আল্লাহ তোমাদেরকে চিনিয়ে দিয়েছেন বা বর্ণনা করে দিয়েছেন আর তোমাদের সামনে বলে দিয়েছেন পিত্তাউরাতের মধ্যে সেটা কি মিন্ন্মাদ হলো মা এর বয়ান মায়ের বয়ান যেসব কথা তোমাদের কাছে ব্যক্ত করেছেন তা হলো মানে কি নামে তারা তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করবে মানে তোমাদের কথার কারণে তোমাদের এই সমস্ত কথার কারণে তারা তোমাদের বিরুদ্ধে তোমাদের রবের কাছে প্রমাণ করবে তিনি যে সত্য নী এটা জানার পর এই প্রমাণটা পেশ করা সুযোগ তো তোমরাই খুলে দিতেছ অতএব এটা না। যে তারা তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করবে যদি তোমরা তাদেরকে এই সমস্ত কথা বলে দাও মত কিং তাহ অতএব এই সমস্ত কথা বলার থেকে বিরত এবার দেখো আল্লাহ এটা কি তারা জানে না কেউ জানে না জানেন আওয়ালুন মানে কেউ যখন আল্লাহ না করতে থাকে তখন তার দিলের মধ্যে একটা হালাত পয়দা হয়ে যায় যে হালাতের কারণে সে স্বাভাবিক জিনিসগুলো বুঝতে পারে না এটা কি বলা হয় যে তবা খাতামা যেটা জাগে জায়গায় আসছে ওজা আল্লাহিয়া রানা আলাহ মুক্তি করছে মানে স্বাভাবিক আমরা আল্লাহ মেহরবানিতে দিন ধর্ম মানতেছি হিসাবে ইসলামের সব হুকুম আল্লাহ আল্লাহ বলছেন সেই হিসাবে তো আমরা মানি কিন্তু আমাদের আকলেও ধরে যে হুকুমটা এটা হলেই ভালো আমাদের আকলে ধরে না মনে করটা ধরে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন ধর্ম মানতেছি যার ফলে আমাদের আকলটা একদম সালিম আছে আমরা বুঝি যে পর্দা এটা যদি শরীয়তে হুকুম নাও থাকতো তারপরও এটা পর্দাটা হলেই ভালো হইত হলেই ভালো হইতো কিন্তু কত মানুষ দেখো আছে যে তারা এমনি অনেক বুদ্ধিমান বড় লেখক বড় বক্তিয়ে দিতে পারে বাস্তবে মানে দুনিয়ার লাইনে সে অনেক বড় বুদ্ধিমান কিন্তু এই জিনিসটা হাজার বুঝেই আসে না একবারে অসে অহরহ দেখতেছে যে কত হাজার মেয়েরা দর্শিত হইতেছে দর্শিতা হইতেছে কিন্তু তার একটু ফায়দাও বুঝে আসে যে এই এই যে পর্দা না করার কারণে এই লোকগুলো অনেক বুদ্ধিমান সে হয়তো একই মঞ্চের দ্বারা একদিকছে যে মেয়েটা নির্যাতিত হইতেছে আর এই মঞ্চের দ্বারাই হয়তো বলতেছে যে কাউকে পর্দা করতে বাধ্য করা যাবে না সম্পূর্ণ তার একবারে মানে বাস্তবে তার বুঝিয়ে আসে না একবারে একদম বুঝেই আসে নগ্নতা ছড়াই জিতেছে আরাম ভাবে ছড়াই জিতেছে সাব্যস্ত করা সাব্যস্তার উদ্দেশ্য তারা জানে না লিপ্তাকরির অর্থটা কি জানে মানে কি জানে এখানে যে ওয়াটা আছে এইটা আসছে হাসির মধ্যে শব্দটা এই শব্দটা ভুল হয়ে গেছে আচ্ছা আমি বলতেছি লিখে রাখবো যেটা সবের মধ্যে আছে মাতুফ আলাই হলো মানে সর্দাররা সাধারণ ইহুদিদেরকে তিরস্কার করে তারা কি জানে না যে তিরস্কার না করলেও আল্লাহ তারা সবকিছু জানেন এই বুঝছো সর্দাররা সাধারণ করে ভাবটা এমন যে তাদের তিরস্কার করে তিরস্কার কারণে তারা যদি না বলে যেন আল্লাহ কিচ্ছু জানবেন না ব্যাপারটা কেমন আয়ালু মৌ না হলাম ঠিক আছে হামজার মাঝখানে এই জুমেটা মাহাজ আয়ালু মৌন হম তবে হামজার মানাটা আবালার সঙ্গে যা তারা প্রকাশ করে যা গোপন করে মিনজা লিখা এই সমস্ত কথা হোক বা অন্য কথা হোক সবকিছুই সবকিছু আল্লাহ তারা জানেন মানে তারা কি এটা জানে না অতএবিক কাদের জন্য কর্তব্য হলো এই কাদের থেকে বিরত থাকা হয়ার রাউ আঞ্জালিক এর অর্থ হলো এই তিনটা ফের কা হয়ে গেল এবার চার নম্বর চার নম্বর কারা ছিল আওয়াম মুল আছে অশিক্ষিত মূর্খামে আওয়াম বা উমি যারা উদ্দেশ্য একদম কিছুই জানে না এটা না বরং দিন ধর্ম সম্পর্কে না জানলেই তাকে বলা হবে উম্মি দিন ধর্ম সম্পর্কে না বলা হবে উম্মি বিশেষ করে এই জায়গাতে বা যেখানে উম্মি শব্দটা মাজাম্মের জায়গাতে ব্যবহার হয় উম্মি শব্দটা যেখানে মাজাম্মতের জায়গায় ব্যবহার হয় সেখানে দিন ধর্ম সম্পর্কে জানেন তাহলে সে উম্মি যদিও সে তার নিজস্ব ভাষা পণ্ডিত নিজস্ব মহলে সে খুব বড় পণ্ডিত দিন ধর্ম সম্পর্কে জানে না তাহলে সে উম্মি আওয়াম যেখানে মহল্লে মাজাম্মতের মধ্যে আর মহল্লে মদাতে আসলে সেটা আরো ভিন্ন জিনিস সাহায্যের ব্যাপারে যেমন আসছেন মহললে মদা যেখানে দিয়ে করবে সেখানে তিনি এটা বোঝাবেন তাহলে তবে তোমার কি হবে তবে কিছু মিথ্যা আশা আকাঙ্ক্ষা তারা পোষণ করে কিতাবা। তারা কিতাবের কিছুই জানে না ইয়া তবে অন্তর্ভুক্ত না কারণ কিতাবের মধ্যে যা আছে এটার মধ্যে আশা আকাঙ্ক্ষা কিছুই নাই তাও রাতে যা আছে সবাই একদম সহি এটা কিতাবের অন্তর্ভুক্ত নয় এসব কোনো আলাদা মানে মুস্তাসনা। এটা মুস্তায়ের সম্পূর্ণ তারা নিয়েছে গ্রহণ করেছে সর্দাদের কাছ থেকে ইহিম রো আসা ইহিম ওলা কাছ থেকে এগুলো নিছে হা আস এগুলোর উপরে তারা ভরসা করতেছে এবং অন্যান্য জিনিস যেগুলো তারা মন গড়া বানাচ্ছে কোনো নাই এখানে জনের মাজামত করা হয়েছে দেখো জনের মাজামত করা হয়েছে অতএব কারো কারো যদি শুধু জনের উপরে ভিত্তি করে সে চলতে থাকে হাঁটতে থাকে কাজ করতেছে এই লোকের ব্যাপারে আশঙ্কা মানে এখানে যেহেতু সবচেয়ে বেশি করা উদ্দেশ্য এই জন্য ওলামা ভিন্ন করে আসতে চাই কঠিন শাস্তি কিতাব লোকদের জন্য যারা কিতাব লেখে নিজ হাতে কিতাবের থেকে হাল হয়েছে কিতাব তারা লেখে নিজেদের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলে হা পক্ষ থেকে এসেছে যেন এর বিনিময়ে তারা সামান্য বিনিময় গ্রহণ করতে পারে দুনিয়ার সামান্য মূল্য গ্রহণ করতে পারে লিয়াস্তারো বিহি সমানুনিয়া এই কালীলা তারা উদ্দেশ্যটা কি তারপরে কালিনে আল্লাহ আয়াতের মোকাবেলায় নিতে নিষেধ করছে তোমরা সারা সামনে কলিল কেন নেবো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেন নেবো নেবো দশ টাকা বিশ টাকা তাহলে তো আয়াতের গাহীদের অন্তর্ভুক্ত হবো না আমরা কি উদ্দেশ্য pura duniya kay ke la ta a'duna inallahi janaha ba'uda pena pura duniya ta allah taala kese moshar pore damo na shekhane pura duniya ta neye phole eta samane qalidi hoye lo liyastaruhu bi tamanan qalilan এবং তাও রাতের মধ্যে আল্লাহ যা নাজির করেছেন খেলাফিমা আনজালা অথবা মা তাও রাতে যা নাজির হয়েছে এটার খেলাফ তারা লিখছে তারা পরিবর্তন করে ফেলছে হুজুরে সিপাত ইয়াতে সামাইলের মধ্যে আছে হুজুরের চুলগুলো লম্বা কখনো কান পর্যন্ত কখনো বাবরি পর্যন্ত চুলগুলো একদম পুরো সোজাও না আবার বেশি কোকরা নো না হালকা কোকরা মধ্যেই হালাত সবচেয়ে সুন্দর হালাত হুজুরের চোখ গুলো ছিল সাদা অংশটা একদম সাদা একবারে একবার এই সাদা অংশটা একদম সাদা কালোটা একদম কুচকুচে কালো কোন বাচ্চার চোখ যদি দেখা যায় সাদাটা খুব সাদা কালোটা খুব কালো দেখে কত সুন্দর লাগে এই এই জাতির যতগুলো সিফাত আছে সবগুলো তারা পরিবর্তন করে হয়েছে তো সিফাত পরিবর্তন করে বলছে মানে তারা বলতে সাধারণ মানুষকে বলতো যে নবীর বিবরণটা এমন হবে তো তারা সাধারণ মানুষকে নবীর বিবরণ যেটা দিয়ে রাখছে সেটা তো সাধারণ মানুষ মুখস্থ করে রাখছে যে নবী তো ও অমুকজন হবে এবং বাস্তবে যিনি নবী এসে গেছে তারা যে সিফাত বানায় রাখছে এটা তো এই নবীর মধ্যে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সবাই এই নবীকে তারা অন্য কিছু বলবে সন্ত্রাসী জঙ্গি এরটা কিছু বলবে কারণ তারা যেই লোকটাকে নবী বানায় রাখছে এই লোকটা তো এনি না কিভাবে বিভ্রান্ত করছে ওই আহবের তোমাদের কিতাবে রাজমের ব্যাপার বিবাহিত কেউ জিনা করে তাহলে তার বিধান কি আছে হলো ওই জায়গাটা করতেছে তো তারা পড়তেছে আরে মাছখানে একটু ধরে রাখছে ধরে রাখছে ধরে আগে পড়তেছে পরে পড়তেছে পরে সাহাবিদের মধ্যে একদম আব্দুল্লাহিনী লোক সম্মানী লোকের সারের একটা তাজিম আছে না তো ওরা তা ও রাতের যে রজমের আয়াতটা এটা পরিবর্তন করে তারা নিজের একটা বানাইছে নিজের বানাইছে হলো যে কেউ যদি জিনা করে ফেলে তাহলে তার এই চেহারার মধ্যে কালি মেখে তার গাধার মধ্যে সবার করে পুরা এলাকার মধ্যে ঘুরাবে রজমের বিধানটাকে পরিবর্তন করে তারা এই বিধানটা বানাইছে না ঘোরার মাথাটাই দিকে ওরা বসানো হবে উল্টার দিকে শহরে ঘুরাবে এগুলো আসলে তারা কেন করতে জানো যে রজমের তারা পারে না পরিবর্তন করবে ওটা কেন আসলে এই এই ইলগুলো আল্লাহ মানুষ বানিয়েছিলেন ওই সময় মানুষের সময় সবক গুলো যাচ্ছিল মানে কোন একটা বিধান যদি দেখে যেটা খুব কঠিন কিন্তু এদের যদি মাঝে মধ্যে বুঝে আইসাও যায় যে এই বিধানটা কঠিন কিন্তু এটা পালন করলে অনেক ফায়দা হবে কিন্তু তারপরেও এটা পরিবর্তন করে ফেলে কেন কারণ সে তো নিজের নিজের দুর্বলতা সে জানে না সে মনে করতেছে যে যেই অপরাধের কারণে এই বিধানটা এই অপরাধটা আমি অনেক করে এখেতে পারি আমি করে অবস্থা জানে যে কোন সময় জানে আমার ওই রকমের হয়ে যায় সেসে তো আমার ওই দশাটা হবে কথাটা যদি তোমাদের বিশ্বাস হয় আরে মনে আমাদের দেশে সকল ওই যে পতিতা আছে এখানে যে খারাপ কাজ হইতেছে এটা কি যাদের জিম্মাদারি এটাকে উঠে দেওয়া এরা কি বুঝে না কেউ বুঝে না কেন এই ধরনের একটা কিছু আমারও তো দরকার চোরের হাত কাটা গেলে সব চুরি বন্ধ হয়ে যাবে তোমার কাছে কি মনে হয় এই মানুষগুলোকে এই জিনিসটা একটু বুঝে না একটা চোরের হাত কাটা হইলে স্বাভাবিক সব চোর সাবধান হয়ে যাবে তোমার কাছে মনে হয় এই জিনিসটা হলো যে নিজের নবসের উপরে নিয়ন্ত্রণ তার পুরোয়াস আর হৌপু খাড়া কোন ব্যক্তির নফসের উপর এরকম নিয়ন্ত্রণ আসবে না হউফু খালিয়ত ছাড়া কোন ব্যক্তির দিনের ভিতরে এই নিয়ন্ত্রণটা আসবে না অতএব এই সমস্ত জিনিস না করার জন্য প্রথমে হইলে ব্যক্তির ভিতরে এরকম নিয়ন্ত্রণ থাকতে হবে আবার যাদের ভিতরে নিয়ন্ত্রণ নাই তারা কমজোর কারণ তারা যদি সবল হয় আর আমার নিজের ভিতরে খুব নিয়ন্ত্রণ আছে কিন্তু আমি সবল না কমজোর চাপাইতেও পারবো না তো দুইটা জিনিস দরকার একটা নিজের ভিতরে নিয়ন্ত্রণ লাগবে আবার আমার আমার আমার অবস্থাটা সবল হইতে হবে যারা বিরোধিতা করবে তাদের অবস্থা দুর্বল হইতে হবে আর যদি তাদের সংখ্যা অনেক বেশি হয় তারা সবল হয় কাজ হবে না একটা আমি যত বুজুরি হই কিন্তু দেশের মানুষ সব হলো বিপরীত শক্তি তাদের হাতে তাহলে গেছেন যে সাহাবা ইকরাম দেখে এক এক যুদ্ধের মধ্যে ওই পাশে সংখ্যায় হলো চার গুণ এ পাশে ওই পাশে দুই লাখ তো যেখানে শত্রুদের যে শত্রুর সংখ্যায় চার গুণ সেখানে সাধারণ পাবলিক কত বেশি হবে না এরপরে যুদ্ধের মধ্যে সাহাবিদের মধ্যে এখানে তিরিশ হাজার হলে দেখা যায় কোনো কোনো ত্রিশ হাজার মতো আসতেছে আর একটু হাতে তো আসি এটা এই দুইটা জিনিস একত্রিত কাজ হয়ে গেছে এই পিতৃতরিক পিতৃতরিক দুনিয়ার অধিকাংশ মানুষ ভালো হয়ে যাবে এটা কখনোই হবে না কত জায়গায় বলতেছে তারপরে তুমি আমির কখনই হবে এটা সবসময় ফাঁসি কুনই থাকবে সেখানে তুমি আকাল থাইকেই তাদের উপর মাদদুরিটা করতে হবে এটা হলো একদম স্বভাবজাত একটা তরিকা স্বভাবজাত একটা তরিকা তোমার সংখ্যা আকাল থাকবে কিন্তু মাদিটা তোমার হাতে থাকবে যদি তুমি কোরআন হাদিসের ওই হুকুমের উপর আমল করো সংখ্যায় কম তারপরে তোমার মত বই থাকবে রবীন্দিনের কোরআনটা তুমি নাফেজ করতে পারবে এরপরে সব মানুষের বুঝা যাবে আর এটা না সংখ্যা যখন বৎকারের সংখ্যা যখন বেশি হয় তখন তারা ওই তালে তালে মনে করতে থাকে যে আমরা অবস্থায় আছি সুখ শান্তি তালে তালে কিন্তু যখন কিছু মানুষের বাস্তব যেটা ভালো সেটা তাদের উপরে চাপায় তখন তারা বুঝে এসে যায় আরে এটা না ভালো ভালো যেটা বাস্তবে যেটা ভালো এটা যদি জোর করে খাওয়াই দাও এটা তারপর ইসলাম এটা একদম খাটি দুধ এটা প্রয়োজন একজনকে জোর করে খাওয়াই দাও খেয়ে যখন ফেলবে এরপরে তার বুঝে আরে ভালো একটা জিনিস নইলে এমনি এই যে পায়ে ফারেস্ট রুম এত বিশাল বিশাল এলাকা যেখানে অগ্নি পূজকদের আখড়া ছিল এই এলাকাগুলো সাহাবাকে এমন ভাবে পরিবর্তন করছে যে ওই এলাকাগুলো থেকে অত বড় বড় ওলামা সুলাহা মহাদেশ ওনারা হয়ে গেছে হয়েছে ভালো মানুষের হাতে আসছে সব মানুষ এই মাতবাক হয়ে যে মাতবুরি হাতে আসে কিন্তু তারপরে আমাদের এক দোকান থেকে তারা পয়সা পয়সা দিয়ে তারপরে সওদা কিনে খায় এই মাতবর গুলোকে দেখেন মোটাচে হবে কয়জন সাহাবিজিত এক একটা এলাকাতে কয়জন সাহাবিজিত অল্প অল্প সাহাবি যেত হয়েছে ধ্বংস তাদের জন্য তারা নিজেদের হাতে নিজেদের হাত দিয়ে যা লিখে এর কারণে তাদের হাত মন গড়া বিষয়ে যা লেখে এর কারণে এবং তারা যে সকল ঘুষ গ্রহণ করে এগুলোর কারণে তাদের জন্য ধ্বংসিবুল্লা আমাদেরকে স্পর্শ করবে না সেটা আগে মনে সব ওই যে সাধারণ পাবলিকদের কথা বলা হলো সাধারণ পাবলিকা। ওলামা এবং আসাদের উপরে ভরসা করে আসে কি কি কথা বলে সাধারণ মাজামত করতেছে শব্দ হয়তো ভিন্ন আসছে শব্দ এক এক জায়গায় এক একটা আসতেছে না আসতেছে কোনো জায়গায় আসতেছে কিন্তু শব্দ বলে আসলে আল্লাহ আমরে কুল্লি বুঝাইতেছে যে কোনো ফেরকা যদি নিজেদের ব্যাপারে অন্ধের মতো এইভাবে দাবিটা করে জাননাতে গেলে একমাত্র আমরা দলিল চাইলে কোনো দলিল নেই এই মনোভাবটা হলো এখানে মজমুম এই জিনিসটা বোঝানো এখানে উদ্দেশ্য এটা হল কখনো ইহুদিদের মুখ দিয়ে বের হবে কখনো নাসারাদের মুখ দিয়ে বের হবে বা কখনো ময়টা জেলাদের মুখ দিয়ে বের হবে কখনো খাওয়ার মুখ দিয়ে বের হবে কখনো অন্য ফেরকাদের মুখ দিয়ে বের হবে তো এটা বোঝানোর উদ্দেশ্য যে দলিল ছাড়া শুধু আশা করা জান্নাতে গেলে আমরাই যাবো আর এরা যে আশা করতো এদের আশার উপরে কিন্তু বুনিয়াদও ছিল এদের একটা বুনিয়াদ ছিল ভিত্তিও ছিলাম ওই সময়ে আমরা ছিলাম সবচেয়ে সবচেয়ে দামি জাতি আল্লাহ তালা আমাদেরকে সবার উপরে ফজলত দিছিল অতএব তাদেরই তো আমরা ফর্দ অতএব আমরা জানলাতে জানাতে যাইব ওটাকে কেউ ঠিক আছে না একটা সময় যেহেতু তারাই ছিল আল্লাহ তাল প্রিয়া বান্দা জন্য আল্লাহ তাদেরকে খেতাব করতেন কি বলে আছে এই শব্দটা প্রিয় পাত্র এই অর্থে ব্যবহার হইত তো যখন মুসা ইসলামের জমানায় তারা ছিল তখন আল্লাহ তো কোন কালামের মধ্যে এইভাবে খেতাব হইতো তাদেরকে আবনা ইয়া আউলিয়া ই তো তাদের যুক্তিরা ছিল আমরা তো আল্লাহ ইহুদিদের এই কথা বলাই উদ্দেশ্য তোমার কেউ শুধু ইহুদিদের কথা বলার উদ্দেশ্য না বোঝানো উদ্দেশ্য হলো যে কিছু মানুষ বা কিছু জাতি একটা সময় হয়তো বাস্তবেই আল্লাহ তালা কাছে প্রিয় হইতে পারে কিন্তু পরবর্তীতে তাদের নসলের মধ্যে যদি পরবর্তী মানুষগুলো তাদের আদর্শ থেকে ছড়ে দেয় তাহলে শুধু নামের কারণে তারাও আমার আবনা আর আউ লিয়া হয়ে যাবে। তো ইহুদিরা তো আগের ইহুদি যারা মুসার ইসলামের অনুসারী তাদের বাস্তবে প্রকৃত অনুসারী হয়তো যদি রসুল সাল আলী মেনে নি তাই না হুজুর মানলেই হয়তো তারা প্রকৃত পক্ষে তাও রাতের অনুসারী কিন্তু তারা করেনি বা তারা হয়তো নামলে বই রিস যে আমরা তো আগের ইহুদিদেরই নসেন অর্থাৎ ওনারা যেমন আব আব না আমরাও আব এখান থেকে এই মনোভাবটার মাজাম্মত করার উদ্দেশ্য যে কোনো ফেরখা তারা যদি এই আশায় বসে থাকে যে আমরা তো এমন কিছু মানুষের অনুসারী যে মানুষগুলোর এই হালাত আছে এই মানুষগুলো আল্লাহ তালে অনেক প্রিয় ছিল ওনারা একশো বছর বা দুশো বছর তিনশো বছর চারশো বছর আগে গেছে আমরা তাদেরই পথে আসি তাদেরই পথে আছে পথটা কি এটা যদি আমাদের কাছে ব্যাখ্যা করতে বলা হয় পথ বলতে কিচ্ছুই নাই পথ আসলে কিচ্ছুই না তারপরে আমরা ওই তাদের নসলে আসি এটা বলতেছি আমরা এই সবার ব্যাপারে এই জাতীয় মাজাম্মত গুলো আসবে এই কথাগুলো বুঝতেছ এইটা বলে তারা সাধারণ মানুষকে গুমরা করতেছে আমরা যদি একদম এর ব্যাখ্যা আসে নাই তো যে সকল জায়গা থেকে আসছে তার মধ্যে একটা ইবনে আব্বাস আহু থেকে আসছেন আর একটা একরামা থেকে আসছে তো সেখানে আসতে যেটা মুস্তানে বলতেছেন যে আর বাড়ি না চল্লিশ দিন ইবনে আব্বাস আছেন চল্লিশ দিন আমরা জাহান্নে যাবো আমাদের পূর্বপুরুষ যে কয়দিনের পূজা করছিল ওই কয়দিন নামে যাবো জাহান্নামে শুধু একটা চিল্লা দেবো এরপরে আমরা জানা দেখে পাবো এই যে তাদের এই যে ভুলটা তারা এটা ধরে রাখছে যে অপরাধের সময় যতটুকু শাস্তির সময় ততটুকু এই যে কেয়াসটা মানে এই রেমায় মোতাবেক এই ব্যবহারটা যদি সহি হত্যা করে শুধু একটা গুলি করছে কয়েক সেকেন্ডে পার হয়ে গেছে তার হাত থেকে কিন্তু এটা শাস্তি কি তারা ওই জেলখানা নিয়ে কয়েক সেকেন্ড বন্দী করে রাখবে এমন এটা দুনিয়ার সব মানুষই জানে যে অপরাধ এটা সময় দিয়ে অপরাধের ইয়াটা হয় না বরং অপরাধের কি বলা এটাকে কাম দেখা হয় কামা হয় সেই হিসাবে শাস্তির সময় নির্ধারণ করা হয় আরেক শহীদ যেটা আসছে শুধু এতটুকু বলছিল যে নাকু নাকু নটা আসছে বুখারের মধ্যে আসছে শেষে উল্লেখ করছেন ওনার আদত মোতাবেক শেষের রেওয়াজ গুলো এটা গ্রহণযোগ্য থাকে ওখানে তীরে যে হাদিয়া দিয়েছে একটা বক্রি ওটার মধ্যে সাল্লাম তাদের ব্যাপারে বললেন সাহাবিদেরকে বলছেন তাদের সবাইরে একত্রিত কর আনো ওই রেওয়াজতে এটা আনার পরে তাদেরকে বললেন যে মান আবু তোমাদের এ পূর্বপুরুষের নাম কি মান আবু হুকুমের অর্থ এটা তো তারা একটা নাম বলছে পরে হুজরে বলছে যে না বরং তোমাদের পুরপুরুষের নাম তো এটা হুলান আরেকটা বলছে হুজুর তো তারা বলছে সদার্তা বাবার অর্থ আপনি ঠিকই বলছেন তো পরে বলছে যে আচ্ছা বলো আমি যদি তোমাদের একটা কথা জিজ্ঞেস করি তাহলে সত্য সত্য বলবা হ্যাঁ সত্য সত্য বলবো পরে বললো যে আচ্ছা মান আহলুর না জাহার কারা হবে তো বললো না কু নু ফি হাই সুম্মা তাকলুকু না আমরা জাহার নামে কয়েকদিন থাকবো এরপরে আপনারা সেখানে যাবেন নাকুনু ফিহা ইয়াসীরা সুম্মা তাখলুফুনা ফিহা ইদ্রা আপনারা আমাদের খলিফা হবেন আমরা সেখানে যাইসা করব মানে এখানে ইয়াসীরা শব্দটি এটা والله والله লা فيها ফিহা আবদা এটা বলছেন والله লা আমরা কখনোই সেখানে তোমাদের হালিফা হবো না আমরা সেখানে যাব না স্থায়ীভাবে ভাবে তোমরা সেখানে থাকবে এরপর আরেকটি রেয়তায় ইয়াস এই শব্দটা যেটা আসছে সেই রে এখন বললে তাহলে এই হিসাবে ব্যাখ্যাটা কি তারা যে বলতেছে যে আমরা জাহার নামে থাকবো অল্প কয়েকদিন এই অল্প কয়েকদিনে ব্যাখ্যাটা কি এটার ব্যাখ্যা হলো যেটা মুক্তিমুল্লা লিখছেন থানি বের মুল্লার তো এটা তারা তাদের কথাটার অর্থ হলো এটা যে জাহার নামে আমরা গেলে অল্প দিন যাব। এটার ব্যাখ্যাটা হলো যে তাদের ধারণায় হিসাবে তারা কাফের হয় নাই রসুল সাল আলী সাল্লামের সঙ্গে কুফুরি করে তারা কাফের হয়নি হ্যাঁ নবীর সঙ্গে বেআই করছে এটার কারণে কিছু গুনা হয়েছে তো গুনাহের কারণে দিন আমাদের জাহান্নামে যেতে হবে এরপরে যেহেতু আমরা মোমেন সেই হিসাবে তারা নিজেরা জানে বা এমনি কিছু গুনা তো হয় এটা জানি গুনাহের কারণে আমরা কিছুদিন জাহার নামে কিন্তু যেহেতু মোমেন্ট সেই হিসাবে অবশ্যই জাহার থেকে বের হয়ে আসতে এই হিসাবে তারা বলতো ও ফুল আলহামদুলিল